আয়শার আদেলাহ হতে বর্ণিত তিনি বলেন রসিল সাল্লা সাল্লাম জুবিনে জুবায়ের নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন তোমার হজে যাবার ইচ্ছা আছে কি সে উত্তর দিল আল্লাহর কসম আমি খুবই অসুস্থ বোধ করছি তবে হজে যাবার ইচ্ছা আছে তার উত্তরে বললেন তুমি হজের নেওয়াতে বেরিয়ে যাও এবং আল্লাহর কাছে এই শর্তরপ করে বলো হে আল্লাহ যেখানেই আমি বাধাগ্রস্ত হব সেখানেই আমি আমার ইহরাম শেষ করে হালাল হয়ে যাব সে ছিল বিখতাদ ইবনু আসবাদের সহধর্মিনী